আসসালামু আলাইকুম আরহামের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক এই নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আল্লা সুবহান হাত আলা যেন আমাদের এই নিয়তকে কবুল করেন আর কোরআনের মধ্যে দিয়ে যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেন কোরআনের মাধ্যমে যেন আমাদের জীবন সুখী সমৃদ্ধশালী জীবনে পরিণত হয় কোরআনের মধ্য দিয়ে যেন আমরা মানব সভ্যতার একদম সর্বোচ্চ আসনে সমসহীন হতে পারি কোরআনের দ্বারা আমরা যেন দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি কোরআনের মাধ্যমে যেন সারা দুনিয়াকে যেন আমরা জয় করতে পারি কোরআনের মাধ্যমে আমরা যেন কবরে আমাদের যেন সুন্দর এবং সতেরো নম্বর আয়াতে আল্লাহবার কথা বলছেন এবং ১৮ নম্বর আয়াতেও কন্টিনিউ করছে আমরা আয়াত গুলো তেলাওয়াত করি দেখি কতটা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন আলোচনা করার আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর পারমিশন ছাড়া আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم তোব তু আল দীন সুযলা করিবে তু বোল্ল হু আল হিম ওখান হুয়ালি মন হকিম হত يَمُوتُونَ وَهُمْ কুফ নিশ্চয়ই তবা আল্লাহ তাদের কবুল করেন যারা যখনই অজ্ঞতাবশত অন্যায় করে বসে সাথে সাথেই দ্রুত আল্লাহর কাছে তহবা করে আর ওই সমস্ত লোকদের তওবাকে আল্লাহ কবুল করে থাকেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন আল্লাহ হেকমতওয়ালা ওদের তওবা তহবা হিসেবে গ্রহণযোগ্য হয় না যারা অন্যায়কে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে অপরাধকে বাড়াতে থাকে আর যখন তাদের কোনো একজনের কাছে মরণ এসে হাজির হয়ে যায় তখন সে বলে আমি এখন তওবা করলাম हबा कबुल करना जरा काफे अवस्था मृत्युबरण कर लोकर जो निश्चय जंत्रणादायक आजब तैरी रेखे ची, रेडी कर रेखे सम्मानित भाई बोन ताओबार कन्सेप्ट इसलमर मध्य बड़ कन्सेप्ट तहबार धारणाटा এটা একটা ভেরি ভেরি আমাদের ইসলামের মধ্যে আমি যেখানে ছিলাম সেখান থেকে টার্ন ব্যাক করা ফিরে আসা ফিরে কোথায় আসব। কারণ আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন আমাদের কোনো গোনা খাতা ছিল না আমরা কোনো আমাদের যখন হয়ে যায় তখন ওখান থেকে গোনা ছিল না এই অবস্থায় ফিরে আসা রিটার্ন করা এটাকেই বলা হয় তাওবা শরীয়তের পরিভাষায় কোরআনের ভাষায় একজন বলবেন আমি আগেই তো গুনাগার ছিলাম ফিরে আসার কাছে নও আপনি গুনাগর ছিলেন না আল্লাহ যখন আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আপনার ঘাড়ে কোন গোনা ছিল না আপনি মাসুম ছিলেন আপনি নিউ বন বেবি ছিলেন আপনি নিজের ঘাড়ে নিজের গুণা বাড়িয়েছেন যতদিন পর্যন্ত আপনি ততদিন পর্যন্ত আপনার কোনো আপনি দেখেন, যারা ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার কারণে যে মুহূর্তে মনে করেন এই মুহূর্তে একজন নন মুসলিম একজন খ্রিস্টান ইহুদি হিন্দু শিখ যে কেউ একজন ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লা কথা যখন পিছনের জীবনের যত গুণা ছিল আল্লাহ সব মাফ করে দিলেন এখন এই লোকটা লোকটার নাই। নাই। একটা বিন্দু স্পট এরপরে অন্যায় করতে করতে গুলো স্পট হয়ে যায় ঠিক আমরাও যেদিন বালেক হয়েছি সেই দিন থেকে যে অন্যায় করেছি এগুলো আমাদের আমল নামায় জমা হতে হতে হতে হতে আমাদের সাদা কাপড় গুলো কালো হয়ে গিয়েছে স্পটে স্পটে দাগে দাগে দাগে দাগে লাগতে লাগতে লাগতে লাগতে লাগতে একদম মরিচা ধরে গেছে। তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে জঙ্গার পড়ে গেছে রাষ্ট্র পড়ে গেছে সেখানে আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা ফিরে কোথায় আসবো ফিরে আসব আল্লাহর কাছে ফিরে আসব আমার গুণা ছিল না সেরকম অবস্থাতে ফিরে আসব। আর কোথায় কথা আল্লাহ ইলা ফিরে আল্লাহর কাছে। অন্য কোথাও না এই তাহব যে কনসেপ্ট আল্লাহ রব আলিনের একটা মেহরবানি আল্লাহর একটা রাহম এবং করম মানুষের উপরে জিনের উপরে এই তাহবর সুযোগ যদি মানুষের না থাকতো তাহলে মানুষের পক্ষে সংশোধন হওয়ার কোন পথ থাকতো না কারণ আমরা নেচারালি মানুষ আমরা ভুল করি আরবিতে বলা হয় ইনসান যেমন আরবি তিনের মধ্যে আছে ইনসান মানে হলো মানুষ নাস মানে হতো মানুষ বিশেষ করে ইনসান অনেক গ্রামারের পন্ডিত যারা তারা বলে থাকেন ইনসান নিসিয়ান থেকে আসছে আর নিশিয়ান শব্দের অর্থ হল ফরগেটিং করা ভুলে যাওয়া আদম আলাই আমাদের মা তিনি ভুল করে ফেললেন ভুল করাটা আমাদের একটা নেইচারের সাথে মিলে গেছে আমরা ভুল করি শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিন যাদেরকে ভুলের উর্ধে রেখেছেন তারা ছাড়া আমরা যারা সাধারণ মানুষ আমাদের সবসময় আমাদেরকে এই কথা বুঝালেন যে তোমরাও ভুল করবে এজন্য বলা হয়েছে কলী আদম খাভরি সিঙ্গল চাইল্ড অব আদম তারাই হল উত্তম যারা তওবা করে যারা ফিরে আসে যারা রিটার্ন করে আল্লাহর কাছে তারা হলো বেটার তাহলে আদম এবং হাওয়া আলহিম সাল্লামের অন্যায় হয়েছে এবং আদম এবং হাওয়া আলহিম আল্লাহর নিজেদের জীবনকে সংশোধন করেছেন আল্লাহ কবুল করেছেন তোমাকে কি আমি এমন একটা গাছ দেখায় দিব যে গাছের ফল খাইতে পারলে তুমি জীবনে এই জান্নার থেকে বেরোতে হবে না তোমাকে আর ওই গাছের যারা ফল খায় তারা চিরঞ্জীবী হয়ে যায় তখন আদম মনে করলো এটা তো আমি চাই জান্নাতে তো থাকতে চাই ভালো জায়গায় কে না চাই কিন্তু বিষয়টা তো সম্পূর্ণ ছিল ছিল এবং উল্টা ছিল যে খাইলে বের হয়ে যেতে হবে এখন আদম আল্লাহাল্লাম তো তিনি সিম্পল হাম্বল মানুষ বলছে ঠিক আছে তো ফল খেয়ে ফেলেছে। যখনই বুঝতে পারলেন যে ভুল হয়ে গেছে শয়তান অশা দিয়ে পথ করে ফেলেছে শয়তান এরকম আমাদের মানবিক দুর্বলতার সুযোগ নেয় আপনাকে আমাকে দিয়ে হঠাৎ করে আমি করতে চাই না আমি ঘৃণা করি তারপর আমাকে দিয়ে একটা কাজ করায় ফেলে আপনাকে দিয়ে এক ফেলে। আমাদের জ্ঞান থাকে না আমরা অন্যায় করে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট পরেই কিন্তু অন্তরে অনুশোচনা শুরু হয় আল্লাহ আমি এটা করতে চাইছিলাম আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গফুর রাহিম। তোমার কাছে করি তোমার কাছে জীবনে যত গুণা করেছে সবগুনা তুমি মাফ করে দাও তুমি আমাদেরকে হাওয়া কে শিখাই দিলেন তারা কি বললেন কাল তারা দুজনেই বললেন আমাদেরকে মাফ করে না আদ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব প্লিজ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তাহলে আদম এবং হাও আলহিম সাল্লামের যেমন ভাবে হয়েছে আপনার আমারও অন্যায় হবে কিন্তু পথ। এই কথা কথাকে কন্টিনিউ করব কিন্তু আমরা অল্প সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ বি ব্যাক ভেরি সুন্টে ফ্রিভিশন স্ক্রিন আসসালামাইকুম রাত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 सहज पंथा अवलमन कर कठिन करो ना सुब करू। निराश करो ना सही बुखारी प्रथम खंड इल्मी संख्या उनसतर যেটা এটার নামই কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধাজ্ঞা যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বদায় হটকতো অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে কেমন ছিল রাসুল্লাহ ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি ধন্যবাদ আপনাদেরকে আদম আলিহ সালাম সাথে সাথে তিনি তবা করেছেন অন্যায় হয়ে গেছে বুঝতে পেরে এই মা হাওয়া তিনিও করেছেন অন্যায় হয়ে গেছে বুঝতে কিন্তু অন্যায় করেছিল এবং আল্লাহ যখন তাকে স্মরণ করে দিলেন যে অন্যায় হয়েছে তোমার অপরাধ হয়েছে ইবলিস এরোগেন্ট হয়ে গিয়েছে সে গর্ব অহংকার করেছে লজিক যুক্তি নিয়ে এসেছে এটাকে আল্লাহ রবাহ আলমিন পছন্দ করেন না আপনি অন্যায় একটা হয়েছে এ কথা বলতে পারবেন না তা হয়েছে তো কি হয়েছে আমাদের দেশের মন্ত্রীরাও তো ঘুষ খায় তো আমি একটু খাইছি তা কি হয়েছে আমি একটু অন্যায় করছি তা কি হয়েছে আমার বড় সাহেব তো আরো অন্যায় করে আমি সিগারেট কি আমাদের দেশের অমুখেও তো সিগারেট খাই এরকম যদি আপনি করেন তাহলে আপনার মধ্যে শয়তানের ওই খাসলাত পাওয়া গেল শয়তান কি বলল। যে আল্লাহ আমি আদমরে রে করতে পারবো না পারবি না কেন এই জন্য পারবো না তুমি আমার আগুন দিয়ে বানাইছো আগুন উপরে যায় আর যা করছি ঠিকই করছি আরো করব। আমি তার মাল ডাকাতি করে নিয়ে তো কি হয়েছে ও নিজেও তো অন্যায় মাল অর্জন করছে ও অর্জন করছে তার জন্য ও আল্লাহর কাছে জবাব দিবে কিন্তু আপনি কি জবাব দিবেন এই জন্য শয়তানের স্বভাব যেন আমরা মানুষের মধ্যে না আসে এটা খেয়াল রাখবেন শয়তানের স্বভাব আপনার মধ্যে আসলে আমার মধ্যে আসলে আমরা আর তওবা করতে পারবো না তাহলে ফান্ডামেন্টাল কথা হল তওবা শব্দের অর্থ ফিরে আসা আমরা হিউম্যান বিং হিসেবে মানুষ হিসেবে আমাদের তওবা অত্যন্ত জরুরি এটা আল্লাহর একটা মেহরবানি যে আল্লাহ তওবার সুযোগ করে দিয়েছেন এই সুযোগকে অবশ্যই আমরা গ্রহণ করব। তওবার সুযোগ গ্রহণ করে না শুধুমাত্র ইবলিশ এবং ইবলিসের যারা দোষ ইবলিস এবং ইবলিসের যারা অনুসারী তারা তওবার সুযোগকে গ্রহণ করে না তারা অ্যারোগেন্সি দেখায় তারা গর্ব অহংকার করে আর তারা বলে যে সোয়াট তা হয়েছে তা কি হয়েছে আরো হবে এদের দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে যায় কাজে ইবলিশের পক্ষে যেন আমরা কেউ না যাই আপনিও না যান আমিও না যাই এটা না যে অন্যায় হলেই আপনি করবেন আমাদের তো আর আমার নবী আমাদের সবার নবী আমাদের নেতা আপনার আমার বন্ধু আপনারা আল্লাহ করে আল্লাহ আগের এবং পিছনের গুনা মাফ করে দিচ্ছেন সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ যে আল্লাহর বান্দা গুনা মাফ হয়ে গিয়েছে এই বান্দা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করো আল্লাহর তুবাহান আর এই তবা করার কারণে কি হতো আল্লাহ কাছে আল্লাহর নবীর মর্যাদা আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে প্রতিদিন আল্লা নবীর মর্যাদা আল্লাহর বক্তা মানুষ আমি তো তাহাজুদ পড়ি আমি তো তাবলিগে যাই আমি তো আল্লাহর দিনের পথে জীবন আমি তো ইসলামিক কাজের সঙ্গেই থাকি সবকিছু মানার তো চেষ্টাই করি তো এত দরকার থাকি আপনার জন্য আপনার নবী হলেন আদর্শ আপনার জন্য আপনার নবী হলেন রোল মডেল আপনার আল্লাহীর দুই পাত মায়াল দেখে দেখে কষ্ট হতো যে আল্লাহ রসুল এখন বয়স হয়েছে এই বয়স কালে তিনি এরকম কষ্ট কেন করেন আর তিনি মা বললেন আপনি কেন অথচ আপনার পিছনের এবং সামনের সবগুনা মাফ করে দিয়েছেন আপনাকে এত কষ্ট কেন করতে হবে তখন আল্লাহ নবী হেসে দিয়ে বলতেন আয়সা গো আল্লাহ শুক্রিয়া কি আমি জানাবো না করেছেন করেছেন একদিনে সত্তর একশো বারের বেশি টু থ্যাংক আল্লাহ এই জন্য আপনার যদি গুণা আপনার দৃষ্টিতে যদি মনে হয় যে গুনার কাজ আপনি আমি যেনবা অর্থ ফিরে আসা তল্লাহর একটা মেহরবানি যে আল্লাহ এর সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এরপর আমরা এটাও জেনেছি গুনা যদি মানুষের না হয় তাও তিকমেন্ডেড আমাদের আমাদের হযে হযে উল্লেখ করেছেন কোরআনের কয়েকটা উল্লেখ করব। কন্ডিশন নাম্বার ওয়ান আপনি যদি কোনো অন্যায় করে থাকেন এই অন্যায়ের ব্যাপারে আপনার মনের মধ্যে প্রচন্ড অনুশোচনা আসতে হবে আপনি সিরিয়াসলি ফিল করতে হবে আই হ্যাভ ডানি বলি টেরিবোল সামথিং ভেরি ব্যাড আই ডিড আমি খুব খারাপ কাজ করেছি আপনি অ্যারোগেন্ট হতে পারবেন না তো সো ওয়াট আমি আরও করব এরকম হইলে আপনার এটা হবে না কবল আপনি খুব সরি ফিল করতে হবে মনে মনে আপনি ব্যাড ফিল করতে হবে খারাপ ফিল করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি যে ফিলিংস দেটা ফিলিংসটাকে ফর্মালি আল্লাহাম বলেছেন তারা সরিও ফিল করেছেন মাপও চাইছেন দুটোই একা মধ্যে পাওয়া যায় রব্বানা এটা হলো ফিল করা মনের মধ্যে অনুশোচনা আর এরপর বলছেন আর যদি আমাদের দুই নম্বর শর্ত হলো ফর্মালি আপনি আল্লাহ সভান মাপ চাইতে হবে তিন নম্বর শর্ত হলো আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন এই হককে আপনি ফেরত দিতে হবে কোনো মানুষের মনে কষ্ট দিয়ে থাকেন তার কাছেও সরি বলতে হবে চার নম্বরে হল আল্লাহর সঙ্গে আপনি ওয়াদা করতে হবে জীবনে আর এরকম কাজ আপনি করবেন না করবেন না করবেন না এটা খুব কঠিন শর্ত আর পাঁচ নম্বরের শর্ত হলো এটা আপনি আগে যেমন খারাপ কাজ করতেন তার থেকে বেশি গতিতে অল্টারনেটিভ ভালো কাজ আপনি করতে থাকবেন এই পাঁচটা মোটামুটিভাবে একটা পরিপূর্ণ তোর শর্ত হিসাবে অলামাইকেরাম উল্লেখ করে থাকেন আমার সম্মানিত ভাই বোনেরা আলোচনা অনেক লম্বা অনেক দীর্ঘ এই লম্বা এবং দীর্ঘ আলোচনা আমরা আজকের এপিসোডে হয়তো আমরা শেষ করতে পারব না এটা শেষ করার জন্য হয়তো আমাদের আরও একটু সময়ের দরকার হবে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাও আলোচনা নেক্সট এপিসোডেও কন্টিনিউ করবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাত স্বাদ করেছেন কোরআনকারী হাফেজ এব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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস ডায়ল করুন ডক্টর জাকির কে প্রতি শনিবার রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি